বাংলা মানবতা সমাজ ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمد عبده ورسوله মুসলিম সমাজ রসুলের যুগে কেমন ছিল এবং আমাদের যুগে এখন কেমন আছে এবং কেমন হওয়া দরকার এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলছিলাম আমি মুসলিম ব্রাদারহুড বা মুসলিম ভ্রাতৃত্ব বা আল উহিল ইসলাম এগুলো নিয়ে কথা বলছিলাম আমি এর আগে তিনটা পর্বে আলোচনা করেছি ইসলামী ভ্রাতৃত্ব কিওয়া এর অর্থটা কিভাবে ভ্রাতৃত্বটাকে বাড়ানো যায় কি কি কারণে এই ভ্রাতৃত্ব কমে এবং এই পর্যায়ে আমি আলোচনা করব যে বিভিন্ন পর্যায়ে ইসলামী ভ্রাতৃত্বটাকে কিভাবে বোঝানো হচ্ছে বা বোঝা হচ্ছে এবং এর কারণে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমার আজকের আলোচনায় কিছুটা রাজনীতির সাথে সম্পর্ক আছে আমি এখানে কিন্তু কোনো রাজনীতি করছি না কিংবা কোনো রাজনৈতিক দলের আমি সমালোচনা করছি না আমারে আলোচনা যে সমস্ত ভাই এবং বোনেরা শুনছেন যারা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলে আপনারা সম্পর্কিত আছেন আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি আপনাদের কোনো সমালোচনা করার জন্য এখানে এ আলোচনা আনছি না আমি আলোচনা আনছি শুধু কোরআন এবং হাদিস থেকে ইসলামী ভ্রাতৃত্বটাকে একটু ভালো করে বোঝার এবং এই ভ্রাতৃত্বটাকে আবার আমরা কিভাবে আমাদের ভিতরে ফিরিয়ে আনতে পারি সেটা বোঝার আপনি যদি ইসলামী রাজনীতি করেন তাহলে আপনার একটা অন্যতম দায়িত্ব হবে এই ইসলামী ভ্রাতৃত্ব বোধটা সবার ভিতরে ফিরিয়ে আনা সকল মুসলমানের ভিতরে ফিরিয়ে আনা আমি জানি হয়তো রাজনীতির কারণে বা কোনো দল করার কারণে অথবা কোনো সংগঠন করার কারণে আপনি সব সময় চান আপনার দলের কর্মী বেশি হোক কিন্তু আমি মনে করি একজন ইসলামের কর্মী হিসেবে আমাদের সবারই উচিত যে ভিতরে ইসলামী ভ্রাতৃত্ব কীভাবে বৃদ্ধি পায় সেটার উপরে কাজ করা আমি খুব সহজে যে কথাটা এখানে বলবো। इसलमे समस्त मुसलमान भाई बनसा दलबद्धता जमात मुसलिम दल थ बहरे जावा हलो हराम दलबद्धता फरज और दलियोंबद्धता हराम আমি আবার বলি ইসলামে সমস্ত মুসলমানকে একসাথে মিলেমিশে থাকতে হবে এটাই হলো দলীয় বদ্ধতা ফরজ আল্লাহর আদেশ আর দ্বিতীয় হলো এবং তোমরা বিচ্ছিন্ন হয় না ছোট ছোট ফেরকা ফেরকা দলে দলে বিভক্ত হয়ে না এটা হলো হারাম এটাকে আমি দলীয় দলীয়বদ্ধতা ইসলামের নাম করে ছোট ছোট দল গঠন করে শুধু দলের ভিতরে থাকা এবং অন্যদেরকে ভুলে যাওয়া অন্যদেরকে সমালোচনা করা অন্যদের সাথে সম্পর্ক না রাখা এটাই হলো হারাম সমর্থ ভাই বোনেরা সম্ভবত আমি খুব খুব বড় ধরনের একটা কথা বলছি কিন্তু এটাই সত্য আপনি ভাবে কোরআনের এই কথাটা আপনি একটু চিন্তা করে দেখুন আমি শুধুমাত্র কোরআন শরীফের ওই আয়াতটা যেটা ওয়া তিমু বিহাবলিল্লা হিজামিয়া ওয়ালু এই আয়াতটার বাংলার একটা ফ্রেজ আমি বানিয়েছি এবং সেটা হলো ইসলামে দলবদ্ধতা ফরজ আর দলীয় বদ্ধতা হলো হারাম সমস্ত ভাই বোনেরা এখন আমরা আসি আমাদের বাস্তবতাটা কি বাস্তবতা হলো এই আমাদের মুসলমান সমাজ কয়েকটা ভাগে বিভক্ত কেউ কেউ বলেন অর্থাৎ কেউ কেউ আছেন যারা ইসলাম নিয়ে অত মাথা ঘামান না কে কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা তারা মাথা ঘামান না মুসলমানদের সাথে তাদের সম্পর্ক কম অমুসলমানদের সাথেই তাদের সম্পর্ক বেশি এদের কথা বলা হয়েছে যারা মুসলমান জামাতের সাথে থাকে না তারা জাহান নামে যাবে যদি আমাদের কোন মুসলমান কখনো মুসলমান স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোন অমুসলমান স্বার্থকে রক্ষা করেন তাহলেই তিনি হবেন জাহান্নামে অথবা তিনি জাহান্নামে যাবেন আর যারা মুসলিম ভ্রাতৃত্ব রক্ষার কারণে কাজ করবেন তারাই হবেন জান্নাতের অধিবাসী সময়তো ভাই বোনেরা আমাদের মুসলিম সমাজে অনেক লোক আছেন যারা কোনো দলে অন্তর্ভুক্ত নন কিন্তু তারা আল্লাতে বিশ্বাস করেন তারা ইসলামের কাজ করেন ফরজ কাজগুলো আদায় করেন হালাল মেনে চলেন হারাম থেকে বেঁচে থাকেন এ ধরনের কিন্তু অনেক মুসলমান আছেন আর এক ধরনের মুসলমান আছেন যারা ইসলামকে বাস্তব জীবনে পালন করার জন্যে বিভিন্ন সংগঠনে তারা অন্তর্ভুক্ত হন আমি কিন্তু এখানে আলোচনা করছি না যে ইসলামী সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া ফরজ কি ওয়াজেব এটা আমার আজকের আলোচনার বিষয় নয় আপনারা দয়া করে একটা বিষয়ের সাথে আর বিষয় কিন্তু না। ভ্রাতৃত্ব মেনটেন করে চলতে হবে এখন আমরা যারা ইসলামের নামে বিভিন্ন দল করেছি তারা কি সত্যিকার অর্থেই সেই স্বাভাবিক ইসলামিক ভ্রাতৃত্বটাকে আসলে তুলে ধরতে পেরেছি কিনা আমি দেখেছি যে যারা যে দল করেন সেই দল একে অপরের প্রতি খুবই সহানুভূতিশীল তারা দিনই ভাই শব্দটা ব্যবহার করেন এবং তাদের সমস্ত সম্পর্কের এই সূত্রটা ওই দলের লোকের ভিতরেই তারা সীমাবদ্ধ করে রাখেন অন্য যে আরও অনেক মুসলমান ভাই বোনেরা আছেন যারা ওই নির্দিষ্ট দল করেন না तर कथा तार मन करेंबक हब त्राण वि मानस मारा जाते खुजे नहीं दल भाई के कथा आमानित भाई बनरा इसलमेर भ्रतव नामे ये क्षाक्रमे ग्रहण करा जो যদি কেউ এই কাজ করে থাকেন তাকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং বিনয়ের সাথে বলবো। এটা ইসলামী ভ্রাতৃত্ব নয় এটা হলো দলীয় ভ্রাতৃত্ব ইসলাম কখনোই রকম ক্ষুদ্র দলীয় তত্ত্বে বিশ্বাস করে না এই রকম দলীয় ভ্রাতৃত্বে ইসলাম বিশ্বাস করে না ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তি হলো আকিদা ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তি হলো আমল কোন রাজনৈতিক দলের ব্যানারে ইসলামিক ভ্রাতৃত্ব আসলে নয় আপনি যদি এরকম একটা ছোট দল করেন আমারও তো অধিকার আছে আমার নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য। আমি নিজে একজন নেতা হওয়ার জন্যে বা আমার ফিলসফিকে বাস্তবায়ন করার জন্য আমিও একটা দল করতে পারি ঠিক আমার মতো আরও দশজন তারাও এরকম দল করতে পারেন আমরা প্রত্যেকেই যদি ইসলামের নামে হকের নামে এইভাবে ছোট ছোট দল করে দলীয় ভ্রাতৃত্বের পর্যায়ো আমি অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মনে এ বিষয়টা আলোচনা করছি এবং আমি আরো একটু আলোচনা করতে চাই আমরা সামান্য ব্রেকে যাব ব্রেকের পর আবার আলোচনা করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত শরিফুল ইসলাম তোমরা আল্লাহ কে কি করে অস্বীকার করো তোমরা আল্লাহ কে কি করে অবিশ্বাস করো আল্লাহর সাথে করো যারা আছে মাটিতে এই জীবন তারপরে মৃত্যু जे से फिरे जे शे, देखुन, दुनिया शुक्रवार विंगलेश भारत रमजान Welcome, O oh, Ramadan. Ramjan, hello, Rahmat, Irmajsh, Sahri, Iftar, Taravik, Laylatul Qadar, Itakaf, Idil Fitar. This is the first time that we have done this holy Ramjan. I don't want to say that this holy Ramjan is the most important thing. Ramjan is the most important thing to say. We are the most important thing to say रमजान डीर संगेद विश्वजहान पर सुंदर एक जदि विधान नार ध्वस अनिवार्य তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্য নির্বাচিত কিতাবুল এর মাধ্যমে দার্সে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুবুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র প্রিয় ভাই বোনেরা বিরতির আগে আমি একটা অত্যন্ত সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো ইসলামী ভ্রাতৃত্ব এবং ইসলামী দলীয় ভ্রাতৃত্বের উপরে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 ওই দলের লোকের ভিতরে তারা সীমাবদ্ধ করে রাখেন অন্য যে আরো অনেক মুসলমান ভাই বোনেরা আছেন যারা ওই নির্দিষ্ট দল করেন না তাদের কথা তারা মনে করেন না আপনারা শুনলে অবাক হবেন যে ত্রাণ বিতরণ হচ্ছে মানুষ মারা যাচ্ছে কিন্তু যখন কোন নির্দিষ্ট দলের হাতে সেই ত্রাণ দেওয়া হচ্ছে তিনি বেছে বেছে খুঁজে নিচ্ছেন तार दल भाई, केक उठाया भाई के कथा आमानित भाई बोन इसलमर भ्रतित्वर नामे यहाजा को क्रमे ग्रहण करा जो क्यों ये क्या करें अत्यंत श्रद्धारे बनयर सीब ये इसलामी भ्रतित्व ना हल दलियों भ्रतित्व इसलमाम कखम क्षुद्र दलियों तत्व विश्वास करना এই রকম দলীয় ভ্রাতৃত্বে ইসলাম বিশ্বাস করে না ইসলামী ভাতৃত্বের ভিত্তি হলো ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তি হল আমল কোনো রাজনৈতিক দলের ব্যানারে ইসলামিক ভ্রাতৃত্ব আসলে নয় আমি বলছিলাম যে ইসলাম আসলে ভ্রাতৃত্বর কথা বলেছে ভ্রাতৃত্ব রক্ষা করার কথা বলেছে তা কার উপরে ভিত্তি করে আকিদার উপরে ভিত্তি করে এবং আমলের উপরে ভিত্তি করে সেটা এমন যে যারা ইসলামের মৌলিক আকিদায় বিশ্বাস করে তারা সবাই মুসলমান এবং তারা সবাই আমার ভাই আকিদার ভিতরেও কিন্তু অনেক স্তর আছে। আমাদের খুব ভালো করে বুঝতে হবে কোনো মুসলমান যদি কোনো ভ্রান্ত আকিদা থাকে আমাদের উচিত হবে যতক্ষণ পর্যন্ত তাদেরকে ইসলামের গণ্ডির ভিতরে রাখা যায় ততক্ষণ আমাদেরকে গন্ডির ভিতরে রাখার চেষ্টা করতে হবে আমাদের আচরণ জন্য এমন না হয় যে কোনো কিছু দেখলেই আমরা বলে দিই সে কাফের সে মুসলমান আমি এই প্রবণতা অনেকের ভিতরেই দেখেছি কোন বাজ বিচার না করেই সহানুভূতি না নিয়েই কোনো ভুল কাজ দেখলেই সাথে সাথে আমরা ফতোয়া দিয়ে দিই অমুক ব্যক্তি কাফের অমুক ব্যক্তি মুশ্রেক সে মুসলমান নয় সম্মানিত ভাই বোনেরা এটা কিন্তু একটা মারাত্মক অপরাধ হাদিচে আছে যদি কেউ কোন মুসলমানকে কাফের বলে এবং সে কাফের নয় তাহলে যিনি কাফের বলেছেন এই কথা দ্বারা তিনি নিজেই কাফের হয়ে যাবেন সময় তো ভাই বোনেরা আমি অনুরোধ করব। কাউকে কাফের বা মুশিক বলার আগে খুব সূক্ষ্মভাবে বিচার বিবেচনা করা দরকার ওলামা একরাম সরাসরি কাউকে কাফের বলতেন না তারা বলতেন এটা হলো কুফুরি কাজ অথবা কুফুরি কথা শুধুমাত্র ওই হাদিস অনুযায়ী নিজে যেন কাফের না হয়ে যায় সেই রিস থেকে বাঁচার জন্য আমরা বলি আমার অমুক ভাই অমুক মাওলানা অমুক শেখ এই কথাটা বলেছেন এই কথাটা ইমানের সাথে সাংঘর্ষিক এ কথাটা কুফুরের কথা অথবা এ কথাটা শির্ক হয়ে যেতে পারে কিন্তু কাউকে জন্য আমরা না বলি যে তিনি কাফের অথবা তিনি মুশিক সময় তো ভাইরা जत खन पर्त तेरा परिष्कार ना बोलते त्यंत तो मुसलमान तर मुसलमान भाईर स्वाभाविक सम्पर्क रखते हम सहत भाई बनरा आम कथा क्षेत्र इसे जदि देखी क्यों फरजा के आदाय करा क्योंकि फरज टा करा दरकार অলসতার কারণে বা অন্য কোনো কোনো কারণে তিনি ফরজ করেন না তাকে কাছে ইসলামে সরিয়াতে ফেঁকাতে উলামাদের ভিতরে অনেক বিষয়ে মতবিরোধ আছে কিন্তু কোন বিষয়ে কতটুকু মতবিরোধ এটা আমাদেরকে দেখা দরকার মতবিরোধের পরে ভিত্তি করে আমরা যেন কোনো গ্রুপকে আলাদা করে না আদি কারণ অনেক মাসলার ভিতরে সাহাবিদের ভিতরে মতবিরোধ ছিল ইমামদের ভিতরে মতবিরোধ ছিল এখনকার অনেক আলেম আছেন যাদের ভিতরে মতবিরোধ আছে কিন্তু এ সমস্ত শাখা প্রশাখাগত বিষয়ে মতবিরোধের কারণে সাহাবারা একে অপরকে কেউ কখনোই ছোট করে দেখেন নাই কেউ কাউকে ঘৃণা করেন নাই এরকম বলা আছে যে আবু আল্লাহ আনহ জাকাতের ব্যাপারে তার একটা মতবাদ ছিল তিনি মনে করতেন যে মুসলমানদের সম্পদ বিলিয়ে দিতে হবে সুতরাং খুব হয়তো কেউ জাকাতের পয়সা থাকবে না অথবা অল্প মানুষ জাকাত দিবে এর এরপরও কিন্তু কোন সাহাবি তাকে গালি দেন নাই তাকে হেট করেন নাই তাকে সমালোচনা করেন নাই তাকে কাফের বলেন নাই তার কারণ তারা সবাই জানতেন এটা শুধুমাত্র তার একটা মত ইমামদের ভিতরে অনেক বিষয়ে আছে। কিন্তু আমাদের বড় বড় চার ইমাম তারা একজন অপরকে এত বেশি শ্রদ্ধা করতেন যেমন ছাত্র এবং শিক্ষক পরস্পরকে শ্রদ্ধা করে ইমাম মালেকের সাথে আবু হানিফার অনেক বিষয়ে মতবিরোধ ছিল কিন্তু ইমাম মালিক আবু হানিফার প্রতি ভ্রাতৃত্বের শ্রদ্ধা দেখাতে কখনোই কিন্তু কুণ্ঠা করেন নাই ঠিক তদ্রুপ ইমাম সাফির সাথে ইমাম আবু হানিফার অনেক বিষয়ে মতবিরোধ ছিল কিন্তু ইমাম সাফি ইমাম আবু হানিফার ব্যাপারে গভীর শ্রদ্ধা রাখতেন সময়ত ভাই বোনেরা আমি বলছিলাম जे विभिन्न विभिन्न दल नामे दलियों भ्रतित्व सृष्टि हे ये मुस्लिम समाज सब चे बड़ क्षति करते इसलमी दलता के समान श्रद्धारे देखी तर कारण हमारे आस्था आतलास आल्ला दिन क्षेत्र बोझार कारण तरह क्जे स्टाइल आलदा तर क्जे धरन आलदा তাদের কাজের মেথোডোলজি আলাদা প্রত্যেকেই তারা আল্লাহকে ভালোবাসেন রসুল্লাহ সাল্লামকে ভালোবাসেন তারা ফরোজ কাজগুলো আদায় করেন তারা নফল কাজ করেন কোরআন শরীফ তেলাবাদ করেন আমি তাদের ভিতরে সবসময় ভালো গুণ বেশি দেখি তাদের হয়তো কিছু কিছু মতের সাথে আমার মতের মিল নাই কিন্তু অল্প অমিলের কারণে অন্য আরও যে পঁচানব্বইটা বিষয়ে মিল আছে তার জন্যই আমি তাদেরকে ভালোবাসি তার জন্যই আমি তাদেরকে শ্রদ্ধা করি আপনি আমার সামনে বসে আছেন আপনার অনেক বা কিছু কিছু বিষয় হয়তো আমার পছন্দ নাও হতে পারে এই পছন্দ হয়তো আমার দুর্বলতার কারণে অথবা আমার অজ্ঞতার কারণে কিন্তু আপনার ভিতরে যে আরও অনেক গুণ আছে এই আমি আপনাকে শ্রদ্ধা করি যার কারণে আমি এবং আমার মতো অনেক মানুষ আছেন जरा इसलामी भ्रतित्व के बुझे एवं यहां रदियाल्लाह तालम बुझे छा बड़ो बड़ फुखा जरा बुझे छा बड़ो बड़ो इमाम जरा छा बुझे अपनारा तो एकमत होते पर भ्रतित्व बोधटा सब चे प्रभावित हो रैतिक कारण इसलमर नामे विभिन्न दल राजनीति भ्रतव्वटा के भेंगे चूरमार कर दिए अने इतिहास देखो दे भविष्य देवा समस्त राजनैतिक दल इसलमेर भ्रतित्व नामे दलियों भ्रतित्व प्रमोट करें एक भाई जन भाई भार এর বিপরীতি একটা আছে অপছন্দ করি করা হয়েছে। যদি আপনার তার কোনো বিষয় পছন্দ না হয় আপনি শুধু বলবেন তার এই কাজটা আমি পছন্দ করি না তার এই বিষয়টা আমি পছন্দ করি না কিন্তু তাকে আমি ভালোবাসি সমত তো ভাই বোনের এটাকে এইভাবে দেখেন স্বামী স্ত্রী যারা আছেন একজন স্বামী তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসেন এর অর্থ এই না যে স্ত্রীর সব কিছুই তার কাছে ভালো লাগে। তার স্ত্রীর কিছু কিছু কাজ কিছু কিছু কথা তার ভালো লাগে না কিন্তু তারপরেও সেই স্বামী স্ত্রীকে ভালোবাসেন ততরূপ একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসেন হয়তো সব কিছুই তার পছন্দ হয় না তারপরেও কিন্তু ভালোবাসেন একজন বাবা তার সন্তানকে ভালোবাসেন যদিও বাবা ছেলের সব কাজকে পছন্দ করেন না ঠিক তদ্রুব একজন ভাই তার নিজের ভাইকে ভালোবাসেন যদিও তার সব কাজ পছন্দ হয় না ঠিক এই অর্থটাই আমরা ইসলামী ভ্রাতৃত্বে লাগানো দরকার আমার ভাই তিনি মুসলিম তার হয়তো কিছু কাজ আমার পছন্দ হয় না কিন্তু তাকে আমি অবশ্যই ভালোবাসি এবং এটাই হলো ইসলামী ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্ব যারা করেন आल्ला तसंद करें ताराई क्या मैदान आड़स नीचे आश्रय पा समय भाई बोरा आसन हृदय बड़ करी बोधटे एक बड़ करी जा कलेमा पड़े जारा इसलमर आरकान गो मे चले ते सबाई भाई बो मने भलोबासी आल्ला सबा के भलोबासन वाहे अलहमदुल्ल रबीन আসসালামুকুম্বর বরক धर्म आसल सौंदर्य अन्न का छड़ाना करभाग्यवशत আমি ইসলামের বাণী ছড়ানোর কোন উপায় খুঁজে পাইনি আমার কাছে শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোট খৌড় তিন শূন্য শূন্য শূন্য আট তিন কোড বিআইসি খৌরএাই দুই টাকা পাঠিয়ে আমাদের support at peace tv dot tv peace tv manubatar samadhan athagair allah abtaghi hakaman wa huwa alladhi anzala inaykumul kitab mubassala wal ladhina aatayna humul kitab ya'lamoon annahu munazzalun min rabbika bil haqq falatakoonan মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি সর্বশ্রেষ্ঠ বাণী বি বাংলায় মানবতার সমাধান